আবু হুরাই রাহরতালন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুফরির মূল পূর্ব দিকে গর্ব এবং অহংকার ঘোড়া এবং উটের মালিকদের মধ্যে এবং বেদুইনদের মধ্যে যারা তাদের উটের পাল নিয়ে ব্যস্ত থাকে আর শান্তি বক্রির পালের মালিকদের মধ্যে